অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিদার আরেকটি পর্ব নিয়ে এই পর্বে থাকছে আমরা ইতিপূর্বে আলোচনার মধ্যে বলেছিলাম যে সমাজের মধ্যে সিড়ি ছড়িয়ে পড়ার কয়েকটি কারণ রয়েছে तार एक कारण ब्याख्या इसलामी शुरिय मध्यम उपकरण के निषेध कर दिखे पहुँचिए देव आल्लाम कबर केम जगह बनानो যেখানে আল্লাহ করা হয় নিষেধ নিষেধ করেছে সতর্ক বাহিনী উচ্চারণ করেছেন যদি এই ব্যাপারটা আল্লাহর জন্য যে কবরের পাশে গিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় সালাথের মাধ্যমে তারপরেও এটিকে নিষেধ করা হয় কারণ এটির মাধ্যমে শির্গের দিকে আপনার পৌঁছা যায় এই কারণে আল্লাহর নিকটে সর্বনিকৃষ্ট ব্যক্তি ওদেরকে বলা হয়েছে যারা কবরকে তারা আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠিক তিনি বলেন فذكرتا بالحسنها حسنها فيها فرفع رسوه فقال أولئك إذا ما تبينهم الرجل الصالح بناوا على قبله مسجدا ثم صوروا فيه تلك سورة أولئك شلال الخلق عند الله عز وجل جاء حضرت عشان بلن جاء رسولكم صلى الله عليه وسلم أخنا رباطنا تهيقل تكون متلعقة تكون تار كويك جن إسري তারা ইথোপিয়া এলাকার একটি গির্জার কো আলোচনা করে তার সঙ্গে যে গির্জার নাম ছিল মারিয়া এবং উম হাবিবাহী ছিলেন তারা দেখার পর্যন্ত যেই ছবিগুলা লাগানো ছিল সেগুলোর কথা আলোচনা করেছে তখন আক্রম বললেন যে ইহুদি খ্রিস্টন এরা এদের মধ্যে মানুষ মারা গেলে তার কবর উপর তারা মসজিদ বানিয়ে নেয় হম এরপরে তারা আবার তার মধ্যে আবার ছবি টাঙ্গিয়ে দেয় বলে আল্লাহ রসুল বলেন এটা আছে এরা হচ্ছে আল্লাহ নিকটে আল্লাহ সর্ব সবচেয়ে তিনি খ্রিস্ট আল্লাহর সৃষ্টি যে আল্লাহ সর্বনিকৃষ্ট আল্লাহর সৃষ্টি হচ্ছে যে কেমত যাদের উপর আসবে তাদের জীব দশায় হ্যাঁ যাদের জীবদ্দশায় কেমত আসবে তারা হচ্ছে আল্লাহর নিকৃষ্টা मस्जिद बननेल्ला निकृष्ट सृष्टि हिस क्या जानते प्रश्न आसते आल्लर का सर्वनिकृष्ट सृष्टि हलो क्यों कारण ধাবিত করছে তারা যেরকম নিজে পদমষ্ট হচ্ছে অন্যদেরকেও পদমষ্ট করছে অথচ তাদের উচিত ছিল নিজে সঠিক লাইনে ওঠা অন্যদেরকে সঠিক পথ দেখানো কিন্তু এর বিপরীতে মসজিদের উপর पतित द्वित नम्बर सीढ़ी प्रवेश करिए ढुक फेले भलो मन मानसिकता नहीं হ্যাঁ তারা মনে করছিল এটা আল্লাহ ইবাদত এবং আল্লাহ নৈকুট অর্জন করার মাধ্যম হ্যাঁ এই কারণে তারা আপনার এই ব্যাপারে তারা খুবই পরিশ্রম করে এবং এই দিকে মানুষকে আহ্বান করে অথচ এটাই হচ্ছে সবচেয়ে হম তারা এই যে কবরকে মসজিদ বানিয়ে নেওয়ার মাধ্যমে নিজেদেরকে এই সিরিকে দিকে ঠেলে দিয়েছে এটা এটাই হচ্ছে আর কারণ তৃতীয় আর একটা কারণ হচ্ছে যে তারা আপনার আল্লা কাছে যেই পবিত্র জায়গা আল্লাহর নিকট সেই পবিত্র জায়গাগুলোকে অথচ এই আল্লাহর ঘর মসজিদগুলো ছিল আল্লাহর কাছে আপনার শ্রেষ্ঠ জায়গা কিন্তু তারা তাদের এই কর্মকান্ডের মাধ্যমে সেটাকে আপনার আল্লাহর সাথে করার ক্ষেত্র বানিয়ে ফেলেছে সুতরাং যেখানে আল্লাহর নাম উচ্চারিত হওয়ার কথা এবং सर्वनिकृष्ट आल्ला आख्यित करण तार पवित्र जगह के नष्ट कर दिए मानसित कर दिखे ठेले दिए এখন কথা হচ্ছে যে কবর কে মসজিদ বানানোর ধরন কি সেটা আমাদের বোঝা দরকার একটা হচ্ছে যে আছে আপনার সরাসরি কারণ যেখানে সালাদ আদায় করা হয় সেটাকে মসজিদ বলা হয় সুতরাং এই কবরকে মসজিদ বানানো আরেকটি আহ মানে হচ্ছে যে কবরের পাশে সালাদ আদায় করা তৃতীয় নম্বর সরাসরি কবরের দিকে আপনার সালাদ আদায়ী করা মসজিদ বানিয়ে করা হচ্ছে অথবা কবর দিকে ফিরে করা হচ্ছে সবই আল্লাহর জন্য কিন্তু কেউ যদি কবরের জন্য সরাসরি সালাদ আদায় করে সেটা তো একবার ভূব হুশের কে এতে সন্দেহ নাই যে ব্যক্তি কোন সন্দেহ নেই এখন কথা হচ্ছে যারা কবরকে মসজিদ বানিয়ে নেয় হ্যাঁ তাদের উপর আল্লাহ ল করবে তারা কখনো আল্লাহর রহমতে ধন্য হবে না বরং আল্লাহ ল রহমত থেকে তারা বিতাড়িত হবে সতর্ক বানিয়ে দিয়েছেন এবং তিনি লাল দিয়েছেন যারা এরকম কাজ করে যেরকম হজরত আয়সা এবং আবদুল্লাহ আব্বাস ইসলামে এসেছে তারা বলেছেন যখন রসুল আকর ইসলাম রোগ হয়ে যান তিনি একটা চাদর তার চেহারার মধ্যে দিচ্ছিলেন যখন ষাট বন্ধে তিনি বলতে সাহজিদা যে আল্লাহ লোক খ্রিস্টানদের উপর তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে হজরত আসাদাম বলছিলেন যে ইউহাদামু যে সেই সময় লাল মানে কি যে তারা কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ড থেকে আমাদেরকে সতর্ক করার জন্য এবং তিনি এটাও বলেছেন মসজিদা যদি এমন আশঙ্কা না থাকতো তাইলে সুর আক্রম কবরকে উচা বানানো কিন্তু আহ করা হচ্ছিল যে এটাকে মসজিদ বানিয়ে নেওয়া হবে হম এই কারণে সেটা করা হয়নি দ্বিতীয় আরেকটা মহিলাদেরকে লালত করেছেন এবং যারা কবরের উপর মসজিদ এবং আপনার বাতি জ্বালায় তাদেরকেও লত করেছেন সুতরাং যারা কবরের উপর মসজিদ তৈরি করে তাদের উপর আল্লাহ রয়েছে। প্রমাণিত হয়েছে তিনি বলেন যে আমি রসুল আকুলের মুখ থেকে শুনতে পেয়েছি তার মৃত্যুর পাঁচ দিন আগে তিনি বলতেছিলেন যে আমি সম্পর্কতা ঘোষণা দিয়েছি এই ব্যাপারে যে আমার কোনো কেন আমার খালিল হবে না কারণ আল্লাহ আমাকে খালিল বানিয়েছেন যেরকম ভাবে ইব্রাহিম আলাদামকে খালিল বানিয়েছেন সুতরাং আল্লাহ যখন আমাকে খালিল বানিয়েছেন সুতরাং দুনিয়ার কোনো মানুষকে খালিল বানানোর কোনো সুযোগ নেই এবং তিনি বলেছেন বলবেন খালা আল্লাহ খালিলা যদি দুনিয়াতে খালিল বানানোর অন্তরঙ্গ বন্ধুকে খালিল বলা হয় যাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারে না যে তোমরা কবরকে মসজিদ বানিয়ে নিয় না ইন্ডিয়ানি আমি তোমাদেরকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা দিচ্ছি হ্যাঁ নিষেধ করছি এখন কথা হচ্ছে যে আপনি মূর্তি হিসাবে তার বাধতার জন্য তাকে ঠিক করলেন এরকম বোঝা যা হয় তাইলে কবরকে নিয়ে বাড়াবাড়ি কবরকে মূর্তির পর্যায়ে নিয়ে যায় কবরকে নিয়ে বাড়াবাড়ি নেকাটদের কবর নবীদের কবর নিয়ে বাড়াবাড়ি মানে যেমন তার উপর ঘর তৈরি করা এবং তার কাছে এবং এই জাতীয় যে কোন ধরনের বাড়াবাড়ির মাধ্যমে এই কবর কি আপনার মূর্তিতে রূপান্তরিত হয় কারণ তার মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে এবং এটার প্রমাণ হচ্ছে রসুল আক্রমণ আশ্রমের একটি হাদিস যেটা হজরতাবণী তিনি বলেন যে আল্লাহ রসুল বলেন যে আল্লাহর এই কথা না খুব সাজিদা যে হে আল্লাহ আপনি আমার কবরকে কে মূর্তি বানিয়ে দেবেন না যে আল্লাহ লড়ই সমস্ত মানুষের উপর যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নেয় তাই সুর আক্রম সাম কবরকে মূর্তি না বানাতে নিষেধ আল্লাহকে সুফরিয়াদ করেছেন যে তোমরা কি দেখছো না ব্যাপারটা এই আয়াতের ব্যাখ্যার তিনি বলেছিলেন যে লাত কি করতো বল যে খান্ত রহমান যে তিনি আপনার হাজ যে ছাতু গুলিয়ে তারপরে হাজিদেরকে খাওয়াত লোকটা ভালো ছিল আপনার ছাতু গুলিয়ে আপনার হাজিদেরকে দিত এবং তার কবরের উপর যে তারা অবস্থান নিয়েছে এটার মানে হচ্ছে जे कवर काबर के मान सब समय कवर के लिए बैसत निजी कवर का अटके रखत हम्म ए रखे कवर का एकत्रित होत কারণ কবরকে নিয়ে বাড়াবাড়ি করলে সেটা মূর্তিতে রূপান্তরিত হয় কারণ তার কবর উপর তারা গিয়ে বসতো ইত্যাদি এর মাধ্যমে সেটা শেষ পর্যন্ত মূর্তিতে রূপান্তরিত হয়েছে এখন আমাদের জানা দরকার যে কবর যে বিধান সম্পর্কে হম কারণ কবর নিয়ে বাড়াবাড়ি যখন মূর্তিতে রূপান্তরিত করে তাহলে কবর জিয়ারাতে ধরন কি হবে সেটা আমাদের জানা দরকার কবর জিয়ারাতের বিধান হচ্ছে কবর জিয়ারত আমরা করব হম আপনার উপদেশ গ্রহণের জন্য হম এবং পরকালকে স্মরণ করার জন্য যদি করেছি এখন তোমরা কবর জিয়ারত করতে পারো কবর জিয়ারতের আপনার আসল হেকমত কি যে কবর জিয়ারতের বিধান কেন এসেছে এর হ্যাকমত হচ্ছে তিনটি বিশেষ করে দুটি দুটি এটার উদ্দেশ্য একটা হচ্ছে উপদেশ গ্রহণ করা তোমাদেরকে মৃত্যুর কথা মনে করিয়ে দিবে এখন আমাদের জানা দরকার যে কবর জিয়ারতের ধরনগুলো বা প্রকারগুলো কবর জিয় প্রকার কটা পারে কবর জিয়ারতের সাধারণত চার প্রকার এক নম্বর শরীর সম্মত কবর জিয়ারত যেটার উদ্দেশ্য হচ্ছে মহিলারা যদি কবর জিয়ারত করতে যায় এটা হচ্ছে হারাম জিয়ারত তৃতীয় নম্বর বেদাতি জিয়ারত সেটা হচ্ছে কবর কে যদি করতে যায় কবরের কাছে গিয়ে আল্লাহকে ডাকার জন্য কারণ মনে করছে যে কবরের কাছে গেলে এই এই জায়গায় দোয়া কোবর হওয়ার সম্ভাবনা বেশি থাকে অথবা মৃত্যু ব্যক্তির উচিলা গ্রহণ করতে পারবে তাইলে এটা হবে কি বেদাতি জিয়ারত যে কবরের পাশে গুরুত্বপূর্ণ বিপদে পড়লে সেটা থেকে রক্ষা পাওয়ার ফিরিয়া করা অথবা কবরের কবরকে নিয়ে সম্মান দেখিয়ে কবরের তোয়াপ করা ইত্যাদি এগুলো হচ্ছে আপনার সিরকি জিয়ারত তাইলে এই আমরা জানতে পারলাম যে চারটা জিয়ারতের কখনো দায়ী এর প্রমাণ হচ্ছে জিয়ারত করার উদ্দেশ্যে তার মধ্যে একটা হচ্ছে মসজিদ হারাম দ্বিতীয় নিয়ম হচ্ছে রসুল আকরম সামের মসজিদ জিয়ারতের করার করার জন্য যেতে পারবে তখন রসুলের কবর জিয়ারত করে ফেরবে এবং আহ সেটার সুযোগটা পেয়ে যাবে এরকম করলে সমস্যা হবে না कबर जी कर सफर से निषेधा क्यों आने के पथ बंद कर सफर प्रदर्शन परम कबर केवर बुद्ध हो जाएंगे कारण सेफर करते निषेध कर सठीक बुजिए